حديث نمبر ساتس عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من التمس رضى الله بصخط الناس كفاه الله مؤونة الناس ومن التمس رضى الناس بسخط الله وكله الله الى الناس منوب جيبونير پردهان لكهولو الله سنتستيلاب নবী করিম সাল্লাহ আলিহি ওসলামের প্রিয়তমা আশাহ রদু আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন আমি রসুল সাল্লাহ আলিহি ওসলামকে বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভকে মানুষের সন্তুষ্টি লাভের উপর প্রাধান্য দিবে সে ব্যক্তিকে আল্লাহ মানব সমাজ হতে অ করে দেবেন এবং যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি লাভকে আল্লাহর সন্তুষ্টি লাভের উপর প্রাধান্য দিবে তাকে মানুষের অন্যায় অত্যাচারের উপর ন্যস্ত করে দিবেন। জ্যাম্যাক তিরমিজি হাদিস নম্বর ২৪১৪। হাজার এমাম তিরমিজি হাদিসটির বিষয়ে কিছু বলেননি আল্লা মানসর উদ্দিন আল হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনা বর্ণনাকারিণী সাহাবিয়ার পরিচয় পূর্বে পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক সকল জাতির মানব সমাজের পালনকর্তা ও সৃষ্টিকর্তা আল্লাহর আনুগত্যকে সকল জাতির মানব সমাজের আনুগত্যের উপর প্রাধান্য দেওয়া অপরিহার্য দুই আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের প্রকৃত মাধ্যম হল একনিষ্ঠতার সহিত তার আনগত্য এবং দাসত্ব স্বীকার করে নিয়ে তাকে মেনে চলা তিন যে ব্যক্তি প্রকৃত ইসলাম ধর্মকে ভোগের সামগ্রীর দ্বারা বিক্রি করে দেবে মানুষকে ভয় করবে এবং আল্লাহকে ভয় না করে তাকে অমান্য করবে নিশ্চয় আল্লাহ তার সম্মান নষ্ট করে তাকে অপমানিত করবেন এবং তার সমস্ত বিষয়কে অমঙ্গলদায়ক করে দেবেন